الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরাকাত সকলের প্রতি ইসলামের শুভেচ্ছা অভিবাদন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং ইমান চর্চায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন জীবনের রং ধনু অনুষ্ঠানে আমরা জীবনের বিভিন্ন রং এবং রূপগুলোকে খুঁজে বের করে সেগুলোকে পরিশীলিত করা পরিচ্ছন্ন করা एबंग आमादे जीवन के शांति पथे प्रवाहित करा कर जीवन विभिन्न रूप और रंग आल्ला सृष्टि कर आकाशे रंग धनुते जेबन सतर समाहार थे जीवने असंख्य असंख्य रंग आल्ला हासिकान्नार रंग दुख बेदनार रंग आल्ला सृष्टि करनति अवनतर रंग साफल्यवर्थतार रंग बंधुत और घीणार रंग भलोबासा और हिंसा सबकि जीवने आज आलोम आधार क प्रति अवस्थाएं सबकिछ केल्लर निर्देशित पथ अनुजीचाल नबी सुन्ना अनुजाई अलंकारित कर विश्व सफल मानसर भाव करतेजा आलोचना देखे अने के सहजे चा अने घुरे घरे बेड़ा कितने को चाना तपर्केगत दूटी पर्व आलोचना कर একইভাবে জীবনের আমরা রূপ দেখি যে বিশাল অট্টালিকা আবার তারই পাশে আমরা দেখি বস্তির জীর্ণ শীর্ণ ঘরগুলো জীবনটা বিভিন্নভাবেই চিত্রায়িত করা হচ্ছে আর আল্লাহ তালা সেটাও স্বীকার করেছেন কিছু কারণ আছে মানুষ আল্লাহর দেয়া প্রবাহমান সম্পদের বন্টনে বিঘ্নিত সৃষ্টি করার কারণে এটা হয় এটা মানব শ্রেষ্ঠ জটিলতার কারণে যেমন একটি নদীতে পানিকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এক জায়গায় শুকিয়ে মরুভূমি হয়ে যাবে আরেক জায়গায় পানি উপচে পড়বে তেমনি ভাবে আল্লাহ যে সম্পদ সৃষ্টি করেছেন সেটাতে মানব সৃষ্ট বাদের কারণে সৃষ্টি হয় আবার কিছু আছে যে বাদ না থাকলেও আল্লাহ তালা কিছু উঁচু নিচু করবেন আল্লাহ নিজেই বলেন দ্বারা চা তোমাদের কাউকে কারোর উপর আমি প্রাধান্য দিয়েছি কাউকে উপরে কাউকে আমি নিচে করেছি আল্লাহ নিজেই বলেছেন অন্য আয়াত আল্লাহ বলেন্লাহ আল্লাহ বা মালিক হওয়ার ক্ষেত্রে পয়সার ক্ষেত্রেও আমি কাউকে উপরে কাউকে নিচে আমি করেছি দিয়ে আমি পরীক্ষা করছি যে সে সেই পয়সাকে কিভাবে ব্যবহার করে আমি দেখতে চাই কতটুকু সে কৃতজ্ঞ কতটুকু তার সুক্রিয় বোধ আছে সেটা আমি দেখতে চাই আবার যাকে আমি দিই তাকেও পরীক্ষার মধ্যে আমি নিয়োজিত রেখেছি से कतटुकू धर्धारण से कतटुकू सटी पथेचाल है से परीक्षा करीचू थे उभये हल परीक्षा एवं समाज उँचू नीचू थी समाज वैचित्र समाज सौंदर्य तब आल्ला रोजगार चेष्टा करते रोजगार चेष्टा करते जाते दारिद्रा विमोचन करते दारिद्र के उत्खात करेष्टा सबा थका दरकार आल्ला तरसूल कौन नहीं যে ইচ্ছা করে তুমি দরিদ্র হয়ে যাও বরং আল্লাহ এবং তার মানুষের জন্য কিছুই হয় না চেষ্টা ছাড়া তাহলে আল্লাহ নিজেই চেষ্টা করতে আমাদেরকে বলেছেন আল্লাহ তালা আমাদেরকে চেষ্টা করার জন্য সুরে জুমাতে বলেছেন দিন তোমরা দৌড়ে আল্লাহর দিকের যাও فإذا قضيات الصلاة فان في الأرض وابتغو من فضل الله جا خون جمع شهر صلاة عدائي حيئكي اي بار تمرا چھوڑيه پرو روزگار کرو تا حول روزگار جنو چھوڑيه پروتے اللہ تعالى اما دکه ندد دیئا چه امرا اگه والو چنع کودے وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله تفسيری کرتوبیر مدد سورة مزم দুই শ্রেণীকে আল্লাহ একই কাতারে উল্লেখ করেছেন যারা আল্লাহর যুদ্ধ করছে বড় একটা কাজ করছে আমল করছে করছে যে তাদের জীবন সবচেয়ে মায়ার জিনিসকে তারা মধ্যে ফেলে তারা আল্লাহর পথে জিহাদ করছে আর আরেক শ্রেণী হলো তারা ঘুরে বেড়াচ্ছে রিস্কের আশায় প্রবাসে প্রবাসে তারা যাচ্ছে রিস্কের আশায় এই দুটো শ্রেণীকে আল্লাহ তালা পাশাপাশি উল্লেখ করে দুটাকে মর্যাদাবান হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করেছে তাহলে রিস্কে অন্বেষণ করার জন্য আল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছেন কাজী রোজগার করা এটা একটা ইভা দুপ্রিয় দর্শক এটা দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদেরকে দরিদ্র হতে বলেননি দারিদ্র মোকাবিলা করতে বলেছেন এবং উপার্জনের চেষ্টা করতে বলেছেন অলসতা থেকে আল্লাহ নবী পানা চেয়েছেন অলসকে আল্লাহ পাক পছন্দ করেন না এবং আল্লাহ রসুল নিরলস মানুষ ছিলেন ঘরে গেলে তিনি শুয়ে বসে থাকতেন না বরং তার স্ত্রীকে সহযোগিতা করতেন ছাগলের দুধ দহন করতেন নিজের জুতা ছেড়ে গেলে সেটা এটা ইসলামের একটা শিক্ষা বলেছেন ইমানো আর কাজ করো ভালো কাজ করো সেটা দুনিয়ার জন্য উপার্জনের জন্য কাজ সেটাও হবে আবার এবাদতের কাজ সেটাও হবে কাজ করার জন্য ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করে নিরলস হওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে এই জন্য আর্থিক ভাবে মানুষের মধ্যে একটা তারতম্য থাকবে কিন্তু সবাইর উচিত হলো সে যেন এই চেষ্টা একটা অনুগ্রহ দিয়েছেন হজরত দাউদ আলাহ কিভাবে রোজগার করতেন ও আলান আল্লাহ তালা তার জন্য অলৌকিক লোহাকে নরম করে দিয়েছেন সেই লোহা দিয়ে তিনি লোহ পোশক তৈরি করতেন সেটাকে তিনি বিক্রয় করে রোজগার করতেন মানুষ যা কিছু রোজগার করে খায় সবচেয়ে ভালো রোজগার এবং ভালো খাবার হলো সেই খাবারটা যেটা মানুষ নিজের হাত দিয়ে উপকষ্ট করে উপার্জন করে খায় তাহলে হাত দিয়ে কষ্ট করে উপার্জন করার জন্য আল্লাহ নবী আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আমরা যাতে কষ্ট করি এবং সেটা দিয়ে উপার্জন করি তারপরে তিনি বলেছেন দাউদ আলাহ ইসলামের রোজগার অত্যন্ত পিওর অত্যন্ত খাটি ছিল কারণ সে নিজের হাতে রোজগার করে খেত হজর দাউদ আলাহ ইসলাম অত্যন্ত ছোট কাল থেকে অত্যন্ত প্রতিভাবান ব্যক্তি ছিলেন এবং ছোটকালেই তিনি বড় জালিমকে হত্যা করেছিলেন তার নাম ছিল জালুদ এর মধ্যে ছোট মানুষ ছিল বয়সে হজরত দাউদ তখন ওকাল জালুত আল্লাহ উল্লেখ করেছে। দাউদ আল্লাহ ইসলাম জালুদ হত্যা করেছেন দাউদের বড় বৈশিষ্ট্য ছিল তিনি লোহাকে নরম করতে পারতেন আল্লাহ বিশেষ সাহায্য এবং সেই লোহা দিয়ে পোশাক তৈরি করে কষ্ট করে তিনি উপার্জন করতেন অন্যান্য নবী যাদের কথা আমরা দেখি বিভিন্ন তাফসির কিতাবগুলোতে দেখা যায় এক একজন নবী এক এক পেশায় ছিলেন হজরত ইদিস আলাই ইসলাম তিনি দর্জি ছিলেন হজরত মুসা আলাহ ইসলাম রাখাল ছিলেন ছাগল চরাতেন চড়াতেন হজরত নূ আলাইসলাম কার্পেন্টার ছিলেন মিস্ত্রি ছিলেন এবং আমাদের নবী নিজে ব্যবসা করেছেন আবার নিজে ছাগলও চড়িয়েছেন তাহলে কাজ করে খাওয়া চেষ্টা করে খাওয়া এটা হচ্ছে ইসলামের একটা শিক্ষা দারিদ্রকে মোকাবেলা করার জন্য চেষ্টা করা দরকার কারণ দারিদ্রটা হচ্ছে একটা খারাপ জিনিস যেটা মানুষের স্বভাবকে নষ্ট করতে পারে জন্য বলা হয়ে থাকে ক্যাদাল ফরুকা কুফরান মানুষকে দারিদ্র কুফুরির দিকে নিয়ে যেতে পারে আল্লাহর অবিশ্বাসের দিকে নিয়ে যেতে পারে মানুষ যখন দরিদ্র হয়ে যায় তখন সে চুরি করে মানুষ যখন দরিদ্র হয়ে যায় মিথ্যা বলে উপার্জন করার চেষ্টা করে মানুষ যখন দরিদ্র হয়ে যায় তখন ন্যায় এবং অন্যায়ের পার্থক্য সে করতে পারে না খুদা তার জন্য দারিদ্র মোকাবেলা করার জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কাজ করতে হবে কাজ করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং কাজের জন্য যে সময়টা আমি ব্যয় করবো সেটাকেও আমি এ বাবা হিসেবে গণ্য করতে হবে তবে সেটা সততার মাধ্যমে হতে হবে হালাল উপায়ে হতে হবে কোনো ধোঁকাবাজি সটটা অথবা চিটিং এবং ফাঁকিবাজি সেখানে থাকতে পারবে না কাজের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাজ না করে অন্যের কাছে হাত পাতা এটা ইসলামে অত্যন্ত ঘৃণীত আমরা জানি একজন লোক ভিক্ষা করার জন্য আল্লাহ নবীর কাছে এসেছিলেন তখন আল্লাহ নবী বলেছেন তোমার ঘরে কি আছে তখন লোকটি বলল আমার ঘরে কিছুই নেই সামান্য একটা পাত্র আছে আল্লাহ নবী বলছেন সেটা নিয়ে আসো সেটা আল্লাহ নবী অকশনে বিক্রি করে তাকে সেটা দিয়ে একটা কুড়াল কিনে দিলেন এবং কুড়াল কিনে দিয়ে বলেন যাও পাহাড়ে যাও গাছ কাটো এবং সেগুলো বিক্রয় করে তুমি উপার্জন করো লোকটি পাহাড়ে গেল কুড়াল দিয়ে গাছ কাটলো বাজারে বিক্রি করলো এবং সেটা দিয়ে সে রোজগার করতে লাগলো আল্লাহ সে যাতে ভালো করে এবং পথ তার জন্য তিনি খুলে দিলে যে তুমি যাও এবং কাজ করে খাও আল্লাহনবী তাই বলেন তোমরা কেউ একজন পিঠের মধ্যে লাকড়ি বহন করে বাজারে বিক্রি করবে কষ্ট করবে এটা অনেক অনেক গুণ ভালো যে তোমরা কারো কাছে চাওয়ার চেয়ে সে দেখ বা না দেখ এই চাওয়াটাই একটা অপমান আল্লাহর কাছে চাও মানুষের কাছে চাও না কাজেই দারিদ্র মোকাবেলা করার চেষ্টা মুসলমানদেরকে করতে হবে আর্থিক সচ্ছলতা অর্জনের চেষ্টা করতে হবে তারপরে যেটা আল্লাহ দেবে সেটার উপর সন্তুষ্ট থাকতে হবে বিষয়টিকে আমরা আরো বিস্তারিত দেখার চেষ্টা করব। यह पर्या संक्षिप्त बरतर पर इनशाला आबाद फिर आसब आलोचन अपनारा थे असलम आलैकुम वरहमदुल्ला वरक হাদিস ঠিক একই ভাবে মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে मानवतार कल्याण निश्चित मूल्यबोधर अभव प्रकृत विश्वास जीवन जापन धर्म के भूल सत्य ता ब देख सत्य उन्मोचन प्रति शुक्रवार रुन सम्प्रचार सकाल साढ़े सतटा दे হুজলে হুদি কারণ আল্লাহু ওয়াহদ ওয়া লা শারিক লাহু গ্রন্থে দিয়েছেন ইন্নাহনু নাসনা الذিক্র ওয়া ইন্না লাহূ হাকামাত পর্যন্ত আমিন এই গ্রন্থকে অবিকৃতই রাখব যার কোনো তুলনা নেই আলিফ লাম মিম बी आल्ला कलम चाले मत पृथ्वी ग्रंथ नहीं अखरे अखरे मुट्तकी के जीवन के आलोकित देख সংক্ষিপ্ত বিরতির পরে আমরা আবারও ফিরে আসলাম আমরা আলোচনা করেছিলাম যে জীবনের একটা রূপ নিয়ে যে জীবনে আমরা তারতম্য দেখি আমরা দেখি বিশাল অট্টালিকা আবার পাশে দেখি বস্তি আমরা দেখি বিলাসবহুল গাড়ি আবার দেখি একজন মানুষ যে রিক্সা ভাড়া পর্যন্ত না থাকার কারণে পায়ে হেঁটে যেতে হচ্ছে এই যে নানা নানারকম তারতম্য আমরা দেখি বিদেশ থেকে আনা অত্যন্ত ব্যয়বহুল কাপড় একজনের গায়ে আরেকজনের গায়ে লজ্জা ঢাকার জন্য সামান্য এক টুকরো বস্ত্র পর্যন্ত নেই এই যে তারতম্যটা দেখি এই তারতম্যগুলোর মধ্যে জীবনের একটা রূপ আমাদের কাছে ফুটে উঠে আমরা আলোচনা করছিলাম এটা কিছুটা মানব রচিত মানব সৃষ্ট দেওয়ার কারণে আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেটার মধ্যে এই তারতম্য সৃষ্টি হচ্ছে আবার কিছুটা আল্লাহর পরীক্ষা হিসেবে হয়ে থাকে কারণ আল্লাহ বলেছেন আমি তোমাদের মধ্যে একটা তারতব্য করেছি পরীক্ষা হিসেবে তবে মুসলমানের দায়িত্ব হলো সে যেন দারিদ্রকে মোকাবেলা করে দারিদ্রকে কঠোরভাবে মোকাবেলা করে সচ্ছলতা অর্জনের চেষ্টা করে সচ্ছলতা অর্জনের জন্য চেষ্টা করা হালাল রিজিভ করার চেষ্টা করা সেটা একটা ইবাদ এই বিষয়টি বিভিন্ন আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে আল্লাহ নবী আগ্রহ করেছেন জাতি করে আল্লাহ সচ্ছল হওয়ার এবং আল্লাহ রাস্তায় দান করা তবে সম্পদকে কুক্ষিগত করে রাখার কৃপণ হওয়া এটা আল্লাহ আল্লাহনবীর কাছে প্রিয় ছিল না আল্লাহনবী বলেছেন আমার কাছে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ যদি থাকে তাহলে সেটা তিন দিনের বেশি আমি নিজের হাতে রাখবো না বরং সেটাকে আমি বিতরণ করে দেব মানুষের মধ্যে গরিব দুঃখী মানুষের মধ্যে অতটুকু পরিমাণ রাখবো যেটা দিয়ে আমি লোন আদায় করতে পারি এবং আমার প্রয়োজন পূরণ হয় তাহলে এটাতে বোঝা যায় যে হওয়ার আশা করা এটা খারাপ কিছু নয় তবে পাশাপাশি এটাও আশা করতে হবে আমি যেটা উপার্জন করব সেটা কুক্ষিগত করে রাখার জন্য নয় নিজের জন্য শুধু নয় বরং আমি অন্যের কল্যাণে সেটাকে ব্যয় করি আল্লাহ নবী বলেছেন লা হাসাদা ইল্লা দুজন ব্যক্তির ক্ষেত্রে তোমরা শুধু ঈর্ষা করতে পারো কোথাও করা হিংসা করা জায়েজ নেই তবে এত গুণ দান করেছ সেই গুণটুকু আমাকেও দান করো এরকম ঈর্ষা করা তুমি জায়েজ আছে তুমি করতে পারো কার জন্য আল্লাহ মাল দান করেছে সম্পদ দান করেছেন সেই সম্পদের মালিক এবং সেই সম্পদ সে নিজের জন্য কুক্ষিগত করে রাখেনি বরং সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে আল্লাহর পথে ব্যয় করেছে এই ধরনের ব্যক্তির জন্য ইচ্ছা করা যায় আল্লাহ এই লোকটা এত ভালো কাজ করছে সম্পদের মালিক হয়ে ও হয়নি বরং আল্লাহর পথে ব্যয় করছে হে আল্লাহ আমাকেও সম্পদ দাও যাতে করে আমিও এরকম ব্যয় করতে পারি তাহলে এটা কামনা করার জন্য আল্লাহর নবী বলেছেন আরেকজন ব্যক্তি যে ব্যক্তি কোরআনের অর্জন করেছে এবং সেটা দিয়ে মানুষকে আলোকিত করছে হেয়াল্লা আমাকেও এরকম আলম দান করো যাতে করে আমি সেটা দ্বারা নিজে আলোকিত হতে পারি সমাজ জাতি উম্মা এবং বিশ্ব মানবতাকে যেন আমি আলোকিত করতে পারি সে প্রত্যাশা করার জন্য আল্লাহ নবী আমাদেরকে উৎসাহিত করছেন তাহলে বোঝা যায় সম্পদ এটা ভালো জিনিস এবং সেটাকে কামনা করার জন্য আল্লাহনবী বলেছেন তবে সেই সম্পদ সাপ্তপরতার জন্য নয় সে সম্পদ কৃপণতার জন্য নয় সে সম্পদ হচ্ছে বিলিয়ে দেওয়ার জন্য উদারতার জন্য ইন্ম আল্লাহ নিজে উদার সম্মানিত এবং যারা সম্মানিত তাদেরকে তিনি পছন্দ করেন একইভাবে আমরা দেখি যে সম্পদ যদি থাকে মানুষ ভালো কাজ করতে পারে সম্পদ কে আল্লা তালা খায়র শব্দ দিয়ে কোরআনে উল্লেখ করেছে ফদল শব্দ ব্যবহার করেছেন কোরআনে ক্যারিমের মধ্যে সম্পদের কথা খায়ের বলেছেন সম্পদের ব্যাপারে মানুষ খুব বেশি আগ্রহী তাহলে এখানে খায়ের মানে শব্দ খায়ের শব্দের শব্দই করতে হলো কল্যাণ তাহলে সম্পদকে আল্লাহ জনক বলেছেন সম্পদকে আল্লাহ ফদ বলছেন মিন ফদ আল্লাহ আল্লাহর অনুগ্রহ হিসেবে সেটাকে সাব্যস্ত করেছেন সে প্রিয় দর্শক সম্পদ এটা হচ্ছে জনক সম্পদ এটা হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহ সম্পদ কি করে জনক হয় কারণ সম্পদ যখন আমাদের থাকে তখন আমরা ভালো কাজে সেটা ব্যয় করতে পারি মানুষকে সহযোগিতা করতে পারি এবং সাদা জারিয়া করতে পারি ইদা মাতুম एक जन आदम सतान जन मारा जा सब रोजगार कर उपाय थके उत्सि सब अर्जन करते मध्य एक हल सदा खतुन जारिया सदका जी अब्याहत आने एक मस्जिद निर्माण कर मस्जिद निर्माण सहयोगता पसा दिए नाम सब पाती मस्जिदे आसते ना কিন্তু মসজিদ করে দেওয়ার কারণে তিনি মসজিদ তিনি কোরআন তেলাওয়াত করতে পারছেন না কিন্তু কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছেন মাদ্রাসা করে দিয়েছেন কোরআন রাতি দিনে তেলাওয়াত হচ্ছে তিনি তেলাওয়াতের দিনে সোয়াব পাচ্ছেন এই সাদকায় জারিয়া করার জন্য তো আপনার সম্পদ দরকার যেটা মৃত্যুর পরেও যেটা সব আমার কাছে বসতে থাকবে জনকল্যাণ ধর্মী কাজ করা সেটার জন্য সম্পদ দরকার কাজে সম্পদটা হচ্ছে অনুগ্রহ সম্পদটা হচ্ছে কল্যাণজনক যদি সেটাকে ভালো কাজে ব্যবহার করা হয় ভালো উপায়ে করা হয় একবার দেখা যায় আল্লাহ নবীর দরিদ্র কি বলল তাদের কথা হলো আল্লাহ রসুল বিদ্যারাজ আল্লাহ রসুল যারা ধনী তারা সব সম্মানজনক অবস্থান নিয়ে নিচ্ছে এবং স্থায়ী নিয়ামত জান্নাতের পথে তারা তাড়ি অগ্রসর হচ্ছে আমরা তো সেটা পারছি না কারণ ধনী হওয়ার কারণে তারা নামাজ পড়ে তারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ে সমান তারা রোজা রাখে আমরা রোজা রাখি সমান কিন্তু ইয়াতাসুন তারা সাদক্ষা করে আমরা সাদকা করতে পারি না আমরা দান করতে পারি না দেখুন সাবাইক রামের মধ্যে কিরকম প্রতিযোগিতা ছিল তারা এরকম এসে বলে না হে আল্লাহ নবী যে তারা বড় ঘরের মালিক আমাদের ঘর নেই তাদের অনেক সুন্দর কাপড় আছে আমাদের সুন্দর কাপড় নাই এটা তাদের অভিযোগ ছিল না তাদের অভিযোগ হলো এই সম্পদশালীরা তারা অনেক বেশি এবাদত বেশি করতে পারে সাধারণ যে এবাদতগুলো আমরাও করি তারাও করে আবার অতিরিক্ত কিছু করতে পারে সেটা হচ্ছে সাদকায় তারা করতে পারে আমরা তো সৎকা করতে পারি তখন আল্লাহ নবী বললেন তোমাদেরকে একটা উপায় বলে দিই সেই উপায়ে সেই আমলটি করলে আল্লাহ তালাও তোমাদেরকে সমানভাবে সাবধান করবেন স্পেশাল আমল সেইটা হলো যে প্রত্যেক নামাজের পরে এটা একবার একশো বার পরিপূর্ণ করো তাহলে ধনী মানুষগুলো সাদকা ইত্যাদি করে যে সব পাচ্ছেন তোমাদের আগ্রহ আছে কিন্তু করার সামর্থ্য নেই তোমরা যদি এত পাঠ করো সে সব আল্লাহ করবে আপনি আমাদেরকে স্পেশাল একটা আমল বলেছিলেন ধনিরও তো জেনে গেছে তারও সেটা করছে তাহলে তো তারা আমাদের উপরেই থেকে গেল আমরা তো তাদের সাথে প্রতিযোগিতা করতে পারছি না তখন আল্লাহ বললেন যে এটা আল্লাহর বিশেষ মেহরবানি যাকে আল্লাহ একটু বেশি করার সুযোগ দেন এটা বিশেষ অনুগ্রহ তাহলে এই হাদিস থেকে যে বিষয়টা প্রমাণ করার মানুষ যখন থাকে করতেই শারীরিক এবাদত পাশাপাশি আর্থিক এবাদত গুলো করতে পারে যা কাদাই করতে পারে সাদেকা দিতে পারে সাদেকায় জারিয়া করতে পারে এবং তাদের এই সাদেকায় জারিয়ার মাধ্যমে ইসলাম উঁচু হয় মসজিদের মাধ্যমে ইসলাম উঁচু হয় মিনারা হয় अजहान है मद्रासा सृष्टिर माध्यम एल चर्चा करीम हजार हजार मानुषर मध्य चर्चा कीसर माध्यम पैसार कारण मद्रासाटार कारण स्कूल ज्ञान विधरण है अथवा रास्ता पथिकरा से हाँ अथवा पब्लिक टयलेट कराया जाए मानुषि पे नाना विषय क्षा जाए सेगल सम्पर कारण सम्भव यज सम्पद आल्लर विशेष एक अनुग्रह আল্লাহর একটা দান মুসলমানদের দায়িত্ব হল সম্পদকে অর্জন করা সে ধনী হওয়ার চেষ্টা করবে তবে যেটা আল্লাহ দেবেন সেটার উপর তাকে সন্তুষ্ট আমরা এই হাদিসটা আগে উদ্ধৃত করেছি ওই ব্যক্তি সফল যে ইসলাম কবুল করলো এবং পর্যাপ্ত পরিমাণ অর্থ তাকে আল্লাহ দিয়েছেন এবং সেটার উপর সে তৃপ্ত আছে সে ব্যক্তি সফল তবে আমাদেরকে মনে রাখতে হবে সম্পদ সবাই সমান ভাবে মালিক হতে পারবে না চেষ্টা সবাই সমান করবে কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষা করবো বিশ্বার অকল্যাণ এবং কল্যাণ দিয়ে সম্পদ দিয়ে এবং দারিদ্র দিয়ে सम्पद दिए दारिद्र दिए आल्ला परीक्षा करब्ला फिर सम्पद दिए आल्ला परीक्षा कर, कर दारिद्र दिए आल्ला परीक्षा करब दरिद्रवस्था देखें सब चे निकृष्टि वही व्यक्ति जे व्यक्ति दरिद्र कंतु तरह आखिर तो नहीं दुनिया नहीं दरिद्र कल्ला नाफर मानी करखेरा तो हर लो दुनिया से हर लो से सब चेसि दुर्भागा সম্পদ যার যতটুকু আছে সম্পদ উপার্জনের আমরা চেষ্টা করব তবে অন্তরে যেন আমাদের হাহাকার না থাকে অন্তরে যেন আমাদের তৃপ্তি থাকে ভালো এবং খারাপ দিয়ে দারিদ্র এবং ধন দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন তবে দারিদ্র থেকে মুক্তি যাওয়ার জন্য আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহমিনিয়া আউবি কামিনাল কুফরি অল ফাঁকা হে আল্লাহ কুফরি করা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা চাই এবং দারিদ্র থেকে তোমার কাছে আমরা আশ্রয় প্রার্থনা চাই আল্লাহতালা আমাদের সবাই চেষ্টাতে যেন বরকত দান করেন দারিদ্র থেকে আমাদেরকে মুক্ত করেন এবং যা কিছুই আল্লাহ দেন সেটার উপর তৃপ্ত থাকার তাফিক যেন আল্লাহ দান করেন আজকের আলোচনাকে আমরা এইখানেই শেষ করছি জীবনের রং অনুষ্ঠানে আগামী পর্বে আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে প্রত্যাশা রাখছি আল্লাহ তালা আমাদের সকলের সকল চেষ্টাগুলোকে যেন কবুল করেন আমাদের জীবনকে শান্তিময় করেন সেই মনাজাত করছি ওয়াসাল্লাহআলা আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته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 कुरान जीवन के आलोकित जीवन घनी दस टेन सम्प्रचार सकाल शाई आब्दुर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 আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের ইমান দেখুন কিছু নিষিদ্ধ আমল প্রতি রবিবার প্রা সাড়ে এগারোটায় আপন সম্প্রচার বিকেল সাড়ে চারটে বাংলাদেশে বিশ টিভি বাংলায়